সুন্না অনুসারীদের জন্য অনুসরণ জরুরি বিষয় যেমন বখারির সোহিয়াল বুখারির সাত হাজার দুইশ আশি নম্বর হাদিস আল্লাহরাম বলেন কুল্লোমাল জান্নাতা ইমান প্রত্যেক উম্মতেই আমার জান্নাতে যাবে ইন আবা যারা অস্বীকার করে তারা ব্যতীত জিকেসা করে আবার অস্বীকার করে কিভাবে সুন্না করতে পারে আবা। যে আমার সুনার এত করে সে জান্নাতে যাবে আর যে সন্নার নাফরমানি করে থেকে বিমুখ থাকে ফাঁকাদ আবা সেই হলো আমার সন্ন্যার অস্বীকারী সুন্নার সাথে বেয়াদী করা আল্লাহ রবিনের গজব নাজিলের আল্লাহ আল্লাহ আমরা দেখি এক ব্যক্তি যেটি যে এক ব্যক্তি নবীরা সাল্লামের সামনে বাম হাত দিয়ে খাচ্ছিল নবিস্লাম কুল কুলবি যে তুমি হাত দিয়ে খাও সে বলল আস্তাতিও যে আমি তো হাত দিয়ে খেতে না সে অহংকার বশত এই কথাটা বলছিল যে আমি ডাইন হাত দিয়ে খেতে পারিনি না খেতে পারলে এই লোক আর তুলতে হাত না। হাত তার আল্লাহাক অবশ করে দিয়েছেন তাহলে এখানে সুন্নার সাথে বেআ করা কারণে আল্লাহাক এখানে সাথে সাথেই গজব নাজিল করেছেন আল্লাপাকের অসন্তুষ্টির একটি কারণ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 এখন ওই সুন্নাটি হয়তো আমি আমল করতেছি না কিন্তু আমি আমল করতেছি না বলেই আমি সেটার বিরুদ্ধে লেগে যাব এটা সুন্নার সাথে বেয়াদী হয়ে যাবে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি যেমন রাফলিয়া দিন করা রাফলিয়া দিন আমরা এই দেশে প্রাচীন আমল থেকে করি না আমরা এই দেশের ওলামাইকারকে আমরা যাদের নিকট লেখা পড়া করেছি যাদের থেকে করে আসতেছি আমরা তাদেরকে কখনো রাফলিয়া দান করতে দেখি নাই আমরা ছোটবেলা থেকে না করতে না করতে অভ্যস্ত তো ইডানিং আমরা দেখি অনেক করেন এখন আমরা তো সবাই আমরা যখন হাদিসের মধ্যে দেখব তখন যে অসংখ্য হাদিস আছে। তো ঠিক আছে আমি করি না তাই বলে তো আমি আবার বিরোধিত করতে পারি না আমরা সবাই কিন্তু ফেখের কিতাবাদিতে আদিতে বা হাদিসের গ্রন্থে আমরা রাফলিয়া দিনের হাদিস পড়ছি না সবাই পড়েছি হ্যাঁ তো হয়তো আমি সেটা আমল করি না বা আমি রাফালিয়া সুন্নত মনে করি না অথবা মনে করলো আমি সেটা আমল করি না কিন্তু আমল করি না বলে আমি আবার বিরুদ্ধে যাব এবং সেটাকে বন্ধ করার জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করব। তো সেটা তো সুন্নার সাথেই আমার বেয়াদী হয়ে যাবে যেমন কেউ কেউ বলতেছেন যে নবিস্লাম নাকি সাহাইকরাম নাকি বোগলের নিচে মূর্তি নিয়ে আসতেন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 ঈদেরটা তাহলে কি সবাইকের অন্যদিন আনতেন না ঈদের দিন মূর্তি নিয়ে আসতেন এই জন্য ওই দিন রেখে দিয়েছেন হ্যাঁ তা অর্থাৎ মানে আমি আমল না করি সেটা ভিন্ন কথা কিন্তু একটা সন্ন্যার বিরুদ্ধে লেগে যাওয়া এবং সেই সুন্নাটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করা সেটা তো সুন্নার সাথে হয়তো আমি ওই ব্যক্তি পছন্দ করি না বা আমি আলে হতে পারে আলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে যদি আমি আল্লাহ রসুলের বিরোধিতা করে বসে থাকি সুননার বিরোধিতা করে বসে থাকি তখন তো এটা মারাত্মক হয়ে যাবে কিন্তু বর্তমানে আমরা সমাজে এরকম কোন কোনো ওলামাইকার আমাকে দেখতে পাই